জাবির ইবনা আব্দুল্লাহর আদিল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের সব কাজে ইস্তিকারা শিক্ষা দিতেন যেমন পবিত্র কুরানের সুরা আমাদের শেখাতেন তিনি বলেছেন তোমাদের কেউ কোনো কাজের ইচ্ছা করলে সে যেন ফর্জ নয় এমন দূর আকাত সালাত আদায় করার পর এ দোয়া পরে অর্থাৎ প্রভু হে আমি তোমার জ্ঞানের ওয়াসিলাতে তোমার অনুমতি কামনা করছি তোমার কুদরতের ওয়াসিলায় শক্তি চাচ্ছি আর তোমার অপার করুণা ভিক্ষা করছি কারণ তুমি সর্বশক্তিমান আর আমি দুর্বল তুমি জ্ঞানী আর আমি অজ্ঞ এবং তুমি সর্বজ্ঞ প্রভু হে তুমি যদি মনে করো এই কাজটি আমার দিন ও দুনিয়ায় ইহোকালে ও পরকালে সত্তর কিংবা বিলম্বে আমার পক্ষে মঙ্গলজনক হবে তাহলে আমার জন্য তা নির্ধারিত করে দাও এবং তার প্রাপ্তি আমার জন্য সহজতর করে দাও অতপর তুমি তাতে বরকত দাও আর তুমি যদি মনে করো এই জিনিসটি আমার দিন ও দুনিয়ায় ইহকালে ও পরকালে আমার জন্য ক্ষতিকর হবে শীঘ্র কিংবা বিলম্বে তাহলে তুমি তাকে আমার হতে দূর করে দাও এবং আমাকে তা হতে দূরে রাখো অতপর তুমি আমার জন্য যা মঙ্গলজনক তা ব্যবস্থা করো সেটা যেখান থেকেই হোক না কেন এবং আমাকে তার প্রতি সন্তুষ্ট চিত্ত করে তোল তিনি ইসাদ করেন হাজাল আমরা অর্থাৎ তার প্রয়োজনের কথা উল্লেখ করবে